فَإِذَا تَمَّتْ صَبْرُهُ وَرَضِيَ لَهُ وَالتَّوْفِيقُ وَلَكِنْ نُورُ بِإِنِّي وَرَثَ لِي عَلَيَّ هذا هو قول الذين تقول يا مكن لا أمهم كيف مَنْ يَحْدِهِ اللَّهُ فَلَامُ إِلَى وَمَنْ يُضْلِلْ فَلَامِ إِلَى وَنَشْحَدُ أَلَّا إِلَى إِلَّا اللَّهُ وَاحْدَهُ مَا شَبِيْتَ ونشهد أن سيدنا ومولانا محمد العبد ورسولنا صلى الله تعالى عليه وعلى وأصعابه وقاوة وسلم أما بعد فأعوذ بالله من الشيطان والجميعين بسم الله الرحمن الرحيم. فلما برماه الضعي قال يا أخلي إني إني أرى في المنام أني أذبح وفجد من شاء الله إن شاء الله من الصادقين رسول الله صلى الله عليه وسلم ما هُمْ مِنْ آلَ رَاحِلٍ يَا رَسُولَ اللَّهِ قَالَتْ إِنَّ مَتْوَافِي تُمْرَاضِ قَالُوا بَلَغَنَا لَكِ اهَ قَالَتْ إِنَّ شَوَاطِنَ حَتَّى قال بكل شعره يلبس في حتلا او كما قال رسول الله صلى الله عليه وسلم صدق قال الله تعالى به সংক্ষিপ্ত একটা হাতে দিয়ে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন এবং তিনি আমাদের কামে রান্ন আসমান থেকে প্রাণ নাজ করেছে নদীয়ালের সেনা সত্তরামকে নবান করেছে ওই কার্যের রাস্তা কিভাবে আমরা করব কিভাবে আমল করব সেটা বাস্তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখায় যাওয়া হয় আমাদেরকে একই সাথে আদালত করা লাগিয়ে এটাও বলে দিয়েছেন যা একটা আছে অংশের রাস্তা যে দুনিয়াতে নাকান তার জেন্দেগি কঠিন হয়ে যাবে তার মৃত্যুর পরে যত সামনে বাড়তে থাকে তার মুক্তিপথ বাড়তে থাকে এই উভয় রাস্তা আমাদের সামনে রেখে এবং আমাদেরকে আকল দিয়েছে শক্তি দিয়েছে সম্পূর্ণ ক্রিয়া দিয়েছে তিনি সবকে ব্যক্ত করবেন দায়াতক রাষ্ট্র দেখাই প্রত্যেকটা জায়গায় হিতায়তের সমান ইতিহাসের দিকে কোরবার ইঙ্গিত করা তিনি আল্লাহ পর্যন্ত কিভাবে পোকলেন তিনি ধরে নিলেন যে এরা আমার খালিক মালিক কি না পরীক্ষা হল কিছুক্ষণ পরে শেষ চাঁদকে ধরে নিলেন চাঁদও দেখা যায় এক্ষণ থাকে না গুডুকে ধরলেন حفظ طلال الله اكبر ترى الله قد کو اللہ اکبر ترى اللہ قد کو غیر کا تالل فلپاک ہاں اپیل آمدی آیات المل المؤمنین او کہ আপনারা বলেন অনেক নিদর্শন দেখ যারা আমাকে বিশ্বাস করতে চায় তাদের জন্য অনেক নিদর্শন দেখুন সামনে বলতেছেন অতি আন্ত তোমার বডির আমি অনেক নিদর্শন রেখেছে করলেট মালিক আছেন তার হাতে হতেছে হইতেছে ক্লিয়ার হয়ে যাবে ডেভাবে দাঁত দায়ের মতো কি হবে দাঁত হচ্ছে আবার ওই দাঁতগুলো যেহেতু সে সংরক্ষণ করতে জানে না যে এগুলো নষ্ট হয়ে যায় আল্লাহ রবাহিন এগুলো সব যে নতুন করে তার জন্য জ্ঞান করিমা আমার আবার করে দাঁত কিভাবে এর পৃথনে রা আলামের উদ্যোগ কিভাবে কোন কিন্তু তো তুমি একটা অটোমেটিক হয়েছ যা কিন্তু হচ্ছে তার দৃশ্য একটা কারণ এগুলো কারণ মানুষ না গবেষণা করে আল্লাহ তার শরীর একটা অঙ্গ প্রসঙ্গ কি হবে অটোমেটিক কাজ করুই লাগবে খেতবত করে খেতপত করে এই কোনো ডাক্তার অন্নাকে বেসে যায় তার তো শরীরের ভিতরে আল্লাহ তারা যত কুপল ঠিক করছেন এগুলো তারা সবচেয়ে বেশি ব্যাখ্যা করে তার জন্য আল্লাহ কূটলকে বুঝতে পারা আর অনেক কম অনেক কম আর যারা পরে নেই তাদের জন্য সামান রাখছেন সে থানার প্লেট নিয়ে বসতেন এই পেরেস নিয়ে গবেষণা করুন চাল্লা সন্ধানভাবে যেখানার চাউলগুলো শেখা দিতে চাউল কোথায় তৈরি হয়েছে কোন জমিনে তৈরি হয়েছে এর পিছনে কি কি বেহরত থাকে সবটা জমিনে সেটা মাটির দিক থেকে অঙ্কুর আকারে কে বের একটা ধানের গোড়া দিয়ে আর সাতটা গাছ কে তৈরি করবে পরে একটা একটা গাছ হয় ধান কে সৃষ্টি করবে একটা ধান থেকে সাতশো ধান একটা কৃষকের একটা ধান থেকে পড়ানোর ধান দেওয়া হয়েছে চিন্তা রয়েছে সেই কুল্লিশু হাফা প্রত্যেকের মধ্যে একশো দাম উদাহরণ বেশিও থাকতে পারে উদাহরণ দেওয়া হয় আমরা এই প্রত্যেকে আসলে কোথায় তৈরি হয়েছে তিনি সব মেহনত করল হয়েছে আল্লাহর সূর্য কাজে হ্যাঁ ফসল পাকতে আল্লাহ চন্দ্র কাজে হাওয়া কাজে লাগছে জমিনের ভিতরে অশোল কেড়ে জমিন অশোক করা জমি জমিন আমরা বেকার কোনো বেকার নেই তুই বলুন অনর্থক চাউল নিয়ে বর্ষনা করব মাছ খেতেছে মাছটা কোথায় তৈরি হল কোনো আলাপের একটা জিমের থেকে এত লক্ষ লক্ষ মাছ তৈরি করতের ভিতরে কত মাছ করত ধরার জন্য আলাদা লোক আছে ধরত আমি নালাতে কিনে আসার পাঠ কত কিছুর পরে আপনি ছেলেটে দশমিক এর ভিতরে কত হাজার বছরকে বছর লাগছে আর আমরা দশমী বিকে মাছটা নেব এই মুরগিটা নেবেন শুনে করেন এই মুরগি পাঠাইতে মশলা আছে হ্যাঁ এই মশলটা নিয়ে কবে শুনে কোথায় ছয় দিয়েছে বাংলাদেশ তো তৈরি হয় না প্রায় পানিয়া প্রায় পঞ্চায়েতের মধ্যে এই মতনগুলো হয়েছে সেখান থেকে ব্যবসায়ীরা প্রত্যেকটা জিনিস গবেষণা করলে মানুষ আল্লাহকে মানতে হয়তো হবে তার এই মধ্যে আল্লাহুল আলমিনে টাউন হ্যাঁ আর تو قاما بار بار مار پاکستان خطر بتا ملجی سانگامیہ مسئلہ وہ جگہ اے دلی خاص خدا کو دینے انشاء اللہ محمدی سے قبل سبق پڑھیں دین رزیق تھا کیوا رب العالمین ای ভাবে কারণ পূর্ব করাই ছিল আমার কাছে দায়িত্ব দিয়েছেন তুমি স্বাধীনভাবে কেউ তোমাকে বাজ্য করবে না কাঠে মুসলমান হওয়ার জন্য বাই করা যায়নি কিন্তু মুসলমান হওয়ার পরে প্রদেশে নামাজ না পড়ে না দেয় হাজ না করে তারপরে বউ আইলে মুসলমান হওয়ার পরে আর এগুলো চলবে না আল্লাহকে মাননা কথা বলছি তোমার হবে এখনো এই কথা চললে হবে না ধর্মের প্রতি তো কোন জবরদস্তি নেই না মুসলমান নামাজ করে না অন্য মাথা এরা সত্যি পাতল করে দেব তাকে কাজী থাকলে দেশ করা হবে কাজীটা পাতল করবে তিন বন্ধ وصول من قلبه قرصه. نوات قرصه. زكاة جاية. نبدا بول ما يخلطي. زكاة سانجل ويخلطي. الله رسول الله وفاة القرية. انتقال القرية. يسول الله قرصه لعفر زكاة ليزر وجلو. ويسومات إسلامه حكومت. الإسلامي حكومت خلو. زكاة নিয়ে আবা যে এলাকায় ও ওই এলাকায় আবার নিজ গরিবদের মধ্যে হুকুমাদের পক্ষ থেকে বন্টল করে কিন্তু মুসলমান এটা অস্বীকার করে আমরা হুকুমতকে দিব না আমরা নিজেরা দিব দেখ অবকাশিক শুনি বা হল ফেসাল হয়ে গেল তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত গায় হস করে যুদ্ধের উপরে উল্টাই আল্লাহ সময় জাকাত আল্লাহ রসুল বোঝায় দেওয়া হয়েছে বেদুল থেকে বন্ধন করা হয়েছে তারা এখানে কিছু উল্টা করছে আর এক জায়গাতে উল্টা করার সুযোগ দিলে রাস্তা বহু বীর গর বহু দূর গড়ে সরিয়ে আসে না রূপরেখে বুঝি পাড় সরিয়ে আসবে যুদ্ধ কত ধরে কিছু লোক বাকারি ধরিবে তাদের ত অবকাশ বৃদ্ধি ঘোষণা করলেন দেখা হাতেন কথা আল্লাহ রসুলে জমা নেয় দেখাতে যে রশি দেওয়া হতো এই রশিও যদি না তা আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ এইটু পরিবর্তন আমি গ্রহণ করবো না গেলে তখন কিন্তু একটা আবার করলে পড়লাম না পড়লে না পড়লাম আর দল আর ইসলামে তো কোনো জবরদস্তি কথা নিয়ে তিরিশটাতে লাগে ওই বছর তো কাসের চন্দ্র আপনার আবার চন্দ্র আপনাকে আল্লাহ মুসলমান বলে ব্রেস্তাদেরকে দিয়ে আদি সীতাকে সম্মান করে প্রমাণ করে দিচ্ছে যে আদম জ্ঞানে হেলেনে আমলে তোমাদের থেকে উঠবে নিষ্পাত্রেস্তাদের সামনেও প্রমাণ করে দিচ্ছে আদমের যে পরিমাণ এলে মাসে তোমাদের সে এলে আদম যে আমল করবে তোমরা কে অমল করতে সক্ষম ন তারা তো মেসিনের কথা আবল করে যা দিবেন তাই যা ঠিক করতে আসলে ওঠে আসবে রুতুর করতে গেছে সে রুকুল করতে হবে তাদের চিন্তা করতে করছে কাউকে সুবাহান্লা পড়তে বলছে সে সুবাহালাই পড়তে আছে কাউকে আলহামদুল্লাহ পড়তে বলছে আলহামদুল্লাহ করছে তাকে যেটা দিচ্ছে ওই এটা নিয়ে আছে মানুষ এক একদিনে হাজার রকম কাজ করছে দিন দুনিয়ার কাজ মিলে কত রকম কাজ করছে তাদের বিচারিত করতে এজন্য যত তারা বলছিল তাহলে একটু উপাদান তো বোঝালেন যে কোন খারাপ বিপদ এদের উপাদানো তো এই মনে আছে আগুন তোলে ওঠে এগুলোর বুঝাচ্ছে কোন খারাপ বিপদ তাদের এই কথার লালে প্রবধ করেন একটাই কথা বললেন তোমরা জানো এদের ভিতরে সমস্ত গুণার স্ত্রেহা থাকবে গোনার থেকে তারপর ভাবিতে হবে এত সত্য সে আল্লাহ ভয়ে গুণাকার কিন্তু মা বলির কথা শ্রেষ্ঠ উপরে যে এমনি তাদের ভিতরে গুণাহের কোনো চাহিদাই নেই বাড়ি গাড়ি নারী মানুষের যেগুলো চাহিদা হ্যাঁ যার জন্য কত বড় গ্রামের এইগুলো আদল করার জন্য এর কোন চাহিদা তাদের মধ্যে নেই আর মানুষের সব চাহিদা এই চাহিদার পরও এইটা আল্লাহ অনুমোদন করে না আল্লাহ হারাম ঘোষণা করেছেন নাজায় ঘোষণা করেছেন আল্লাহ হারে কাজও লাখ টাকা লাভ থাকতে পারবেন লাখ টাকা ওই লাখ টাকা কে দেই আল্লাহ হারাম ঘোষণা করবে যে তিনি হল দেখেন না টাইম বাস করে আপনাকে মাছের মধ্যে লাভ ক্ষতি মারা থাকে লেফট রাইট করতে থাকে ঢাকার সমস্ত ফতোয়া বিভাগ থেকে একযোগে ফটোয়া দেওয়া হয়েছে করছে এরা আগে বহুবার খেয়েছি এটা কিন্তু চলে করার চলে করার চলে তখন তারা একটা নাম দিয়ে শুরু করে চারি বদল করে ওই নামে তারিবদল আবার কিছু লোকের বানায় তাদের সম্পদ নির হাজারো লোকের সম্পদ সুস্থিত হবে একজন দুজন ফুলে এসে পালা সব এটা ঢাকা শহরে যত নামি দামি মাদ্রাচার্য আপনার জন্য ছিলেন সমস্ত মুক্তিরা ফতোয়া দিন এবং সেটা একটা বই আকারে থাকা হয়ে গেছে বই আকারে এই ফতোয়া থাকা হয়ে গেছে এর পরও কোনো কোন দিনটার লোক এটা করে বুঝতে হবে এর দিনদারই ভণ্ডা এর এই দিনদারি নামাজ বোঝা সম্পূর্ণ ভরদারি হারাম মানে না হারাম খেঁপেছে এর এই ইসলামী লিবাসে কি অর্থ আবার মানুষকে হারামে দেওয়া দিচ্ছে নিজের গুণাহে তো ঠিক করা যায় নিজের গুণামে নিজে অসীর অন্য মানুষের জাহান বোঝা এই দেশটা নিতে যারা বিনিয়োগ করতেছে হ্যাঁ যারা সদস্য তারা করতেছে নিজেও জাহার নামে হয়েছে আরো জাহান নামে দিচ্ছে আমার মনে আমি একদম দিনদার দাবি করলে দিনদার যায় দিন দাবি করছি কথা পাঁচটা আপনাকে হবে পাঁচটা যদি আপনি পাশ করতে পারেন তখন আপনাকে দিন্দার বলা হবে আপনার নিমান নাকি দেখা কোন এক জায়গায় রেসুম আছে কোন এক জায়গায় রেসুম থাকলে সে ইমান থেকে বহিষ্কার ইংলিশতে বুঝতে পারবেন ইংলিশ তো আপনার জমি কোন জায়গায় খালি রাখেন কি হয়ে তার নামাজ কি কাজ এক নাফার করে সব শেষ আমরা পাই না ফরমানি করছে এক সেকেন্ডে আপনার তো না মেলে আপনার আমার সমস্ত হজ দেখাত সমস্ত প্রধানিক সব পানি সব অতি ইমান দেখা হবে ইবাদ সুন্নতের উপরে আসে কিনা আপনার ইবাদাতের অসুবিধা তরিকা পাওয়া যায় না দেখা হবে আপনা নিজে হান্ড্রেড পার্সেন্ট হালাল কিনা না হারা মিশানো আছে দেখাও আপনি আমি বাপ মায়ের হক দিদির হক সন্তানের হক ভাই বেড়া দানের হক পাড়া প্রতিবেশীর হক জীবজন্তুর হক অধিকার আদায় না কত দিচ্ছি সে দেখাও হবে আপনার অন্তরে रूहानी बीमारी रूहानी व्याधि एग्जो चिकित्सा करा रोगगल दूर करा दे आत्मसि बला है देखा शेष रवि उप हिसटा विषय अन्न भाई दावे क প্রত্যেকটা শেষ কবির উন্মতন দায়িত্ব যে কথা মানে যে আমার নবী মহান্নগুন নামী নবুয়ের বিল্ডিং এর সে কি বলা হইতে পারে তারপরে বিশ্বাস গ্লাস পর্যন্ত থাকবে নবী এই উন্মতের প্রমাণে যারা থাকবে ওই পাঁচটা বিষয় দাওয়া করছেন এই ছয়টা বিষয় একটা উসুলবরকে মাফা হবে যদি ছয়টাতে পাশ করে তখন আল্লাহ রেজিস্টারে সে একজন অমিন এর আগে আপনি আমি দাবি করতে পারি কিন্তু এই দাবি আল্লাহ দরবারে গ্রহণ হবে কিনা সব বিষয়গুলো সামনে রাখতে হবে রাস্তা পর্যন্ত প্রকাশ করা হয় আজটা পর্যক প্রকাশ করা হয় এবং আমার থেকে কিছু কোরবানি চাওয়া হয়ে রমজান গেল তখন জানের কুরবানি না খেয়ে থাকা এটাকে জানের কুরবানি বলা না থাকা সারাদিন না খেয়ে জানের বাণিজ্ যুদ্ধ হয়ে গেছে সেখানে জামের কুর বাণিবেশ করতে হবে আপনি শহীদ হতে পারেন রাজ্য হইতে পারেন মধ্যে আছে যে হাজার দশ হাজার নেই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা যা তিনের এর মৃত্যু হবে ওনা বিধি মৃত্যু হবে তাই আপনার জীবনে ওইরকম জিহাজ হোক না লোকের জীবনে জিহাজের কোন সুন্দর আছে ইসলাম বলে তুমি নিজের তেলের ভিতরে যত্ন রাখো সব ওনাম কারণ যদি বলে এখন তো পরিস্থিতি হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের জন্য জিহাজ সরল হয়ে গেছে দুষ্ফল বাহিনী ঢুকে গেছে কাফেররা আমাদের মস্তির স্বাদা ধ্বংস করতেছে আমাদের মা বোধের ইজ্জত লুঠন করতেছে এখন সমস্ত মুসলমানের মানে জেয়ার সহজেই এরকম আসে প্রত্যেকটা মুসলমান আসতে পারে এই দশবা এই আবেগ দিনের মধ্যে লালন করা সেটা জরুরি দায়িত্ব এই আবেগটা দিনের মধ্যে নেই আদিচাতে লেফাকে উপরে মোনাফিকের মধ্যে মৃত্যু হবে নালের কলতানিতে কোথাও ডানের কলতানি কোথাও মালের তুলতানি চাকাত দিতে কমজানে আমরা কম বেশি চাকাত দি মালের তুলবান এখন হাজারো লাখ লোক হজে চলে গেছে সেখানে উভয় কলতার যেন কোরবানি আছে একসাথে দুটা হয়ে গেছে কিন্তু আপনার কোরবানো এগুলো জানের কোরপান জানোয়ার কুরবানি এগুলো মানের কুরবান কিন্তু হত্যা জয়নি এখানে বহু জড়িয়ে বহু তরতড়ি আছে তফের ভিতরে এমন ভিড় এর মধ্যে টফ করা এর মধ্যে করা এই পাঁচ সাত কিলোমিটার হাঁটাহাটি করে দমকল মারা শীল জায়গায় অনেক দৌড়দড়ি আবার সেইখান কুরবানি করার জন্য কুরবানির মাঠে দৌড়ালো ওখানে ডানও ক্ষয় করতে হয় মালও ক্ষয় করতে মোবাইলের প্রবান নিয়ে এসব প্রমাণে তারা আল্লাহ রবুল আলমীর প্রমাণ করেন তারা তোমরা যে পরামর্শ দিয়েছিলেন কি হবে এবার জন্য তো আমরাই রয়ে গেছি এরা কোন খেলারি বলবে এখন দেখো তোমরা এগুলো বাঁধবে যেখানে জানের কল্যাণে চেয়েছি জানের কল্যাণে দিচ্ছে মালের কোন দামে চেয়েছিস মালের কোন দিচ্ছে যেখানে ডাল মাল উভয়দের দানি চেয়েছি উভয়দের দামে দিচ্ছে একটা তো তোমার তাদের তোমরা তাদের করো তাদের হেপত করো আল্লাহ আমাদের হেদমত আমাদেরকে বিন্দাদের থেকে পাহারা দাঁড়ি পাহাড়দাড়ি করতেছে ফেরেস্তার নাম কেরাম কা আমাদের সমাজ পুরো ভিত্ত হয়ে গেছে জানাম এটা গল্প দুই নাম সেবান মানে সম্মানিত কা মানে লেখক কয় সম্মানিত লেখক কয় না যে এই লোকের নাম সম্মানিত এই লোকের নাম লেখক কয় তুমিজনের এই নাম তোমাদের এই নাম কারণ নারী আমির বামখানোনা লেখেন উনি আমার মামুন আমির ইসলামের পারমিশন না পাইলে উনি বোনা লিখতে পারেন আমির সাম সহজে পারমিশন দেয় না দেখো সভা করে কিনা দেখো অন্য কোনো ইবাদত করে কিনা যে ইবাদতের তারা তার এই গোনাটা লিখছিলার পরে তারপরে যায় পারমিশনটাই লেখা অসংখ্য ক্রেস্তা তারা আমাদেরকে ঘেরাও করে রাখছে আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেছে পাহাড়দারি করতেছে আমাদের আমল লিখতেছে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আমাদের জন্য কি করতেছে দৃষ্টির ব্যবস্থা করছে এটা আল্লাহ ক্রেস্তা দায়িত্ব দিয়ে রাখছে এইভাবে ফেরেস্তার আমাদের ক্ষেতপত এবং যখন নাকি আমাদের জেন্দিগির ভিসা শেষ হয়ে যাবে ফেরেস্তা আসবে আমাদেরকে নিয়ে আল্লাহ মিলাই এই তো সবচেয়ে ভালো ফেরেস্তাই কেন যার জন্য এত প্রকারে ভর্তি যাব তার সাথে মিলাই এটি ভালো আর বুদ্ধ লোকেরা ওই ফেরেস্তারে গানাগাল জ্ঞান মৌসকে তো সফা বলা হয়েছে হাজিয়া বলা হয়েছে আর মৌ তো সফা মিলবে মৌস জন্য হাদিয়া কফা এই জন্য সারা জীবন যার পেশ করতে স্যার স্বীকার করছে এই একটা সেদু বন্ধন এই মৌস মানুষটাকে নিয়ে এই রপনা আলানের সাথে মিলিয়ে এর জন্য তো সে কোরবানি এর জন্য সে প্রমাণ করল সেটার জন্য ভয় ভেটেছি এরা তো হবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিভিন্ন প্রবাণের দায়িত্ব বিভিন্ন কোরবানের দায়িত্ব এবং এগুলো দিয়ে আল্লাহ রবুল আমাদেরকে ব্রেফতার করতে শ্রেষ্ঠ প্রমাণ रमजानुर पानी गा हजे ग डान माल दूरा जरा देख नहीं आर निसमान माल आदान माल आका मालटाप पूरा बस्तर थे जिसमान माल पूरा बस्तर हाथ थे जवाब फल কিন্তু কোরবানের সময় কিন্তু তা না থেকে এখানে দুই জায়গায় ব্যস্ত হবে ওখানে মালটা সারা বস্তর থাকতে এখানে মালটা তিন দিন এই তিন দিনের কোন একদিন যদি আপনার কাছে নেশাব পরিমাণ মালের মালিক হন আপনি দশ এগারো বারো দশ এগারো বারো নির্ভর পানিও আজি উঠে গেল মানে সারা বছর আর এখানে তিন দিন আর একটা বাস্তব্য আছে টাকা আছে ফেরা চার রকম মাল ধরা হয় স্বর্ণ রুপা তারপরে নবদ টাকা দেবসর মাল মধ্যে একটা আট রকম মাল ধরা হয় আর যেগুলো ছিল আমাদের দেখে নেই কয়টা উঠ হয় পাঁচটা উঠ হলে হ্যাঁ কয়টা বকরি হলে দেখা পিতে হয় কয়টা গরু হলে দেখার হয় সেই গরুগুলো আমার অধিকাংশ বছর নিজেই চলাফেরা করে খায় মালিকের পাওয়ানো লাগে না সে তো গুলো আমাদের এখানে না এজন্য ওই মালের আমি আলোচনা করতে চাইছি এখানে প্রযোজ্য চারকম মাল আমাদের এখানে দেখা হয় স্বর্ণ রূপা স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবহার মাল এই ধরনের আরো কত মণিমুক্ত এগুলো কে ব্যবহার করে দেখা সব লক্ষ্যে যাবেন দেখা যাবে এখানে কোন আমার যখন অনুমান চলবে না আল্লাহ ব্যবস্থা আল্লাহ বলেন কিন্তু কেউ যদি ওইগুলোর করে প্ল্যাটির কি বলে ব্যবস্থা করে হীরা হীরা বলে এর ব্যবস্থা করে অন্য কোন মার ব্যবস্থা করে তখনবসার বলেন ওই হিসেবে ওটা তখন দেখা মধ্যে কিন্তু স্বর্ণের অলঙ্কার ব্যবসা করল দেখা দিতে মহিলারা অলঙ্কার হিসেবে পরিধান করে ব্যাংকে জমা রাখে করলেও জেক দিতে হবে ব্যাচে জমা রাখলেও তো ধরা এই গুরবার সেখানে কিন্তু আর একটা বাসবে ওই চারটে তো আছেই আর একটা বাড়বে সেটা হল প্রয়োজন অতিরিক্ত কোনো সামান কোন মাল বাইলে বাইরে অতিরিক্ত দশ বিঘার ফসলে আপনার চলে আসবে মানে বাকি দশ বিঘা প্রয়োজন অতিরিক্ত সামান এর কারণে কাজ আসতে পারে সবকায় আসবেন এবং বাঙালি আসবেন এরকম যে কোনো সামান আপনার একটা দামি আট থাকে না হাত দামি দুই লাখ টাকা লাখ টাকা করে আসবে বানাইছেন কোন উদ্দেশ্যে বানিয়েছিলেন এখন কাজে লাগতে ফসলগুলি তৈরি করেন এর কারণে আপনার নিয়ে আসবে সরকার ভিতরে এরকম সেক্ট এ ব্যাপারে তার খুব কমল্বি বাদ থাকে টেলিভিশন দুটা গুণার আড্ডা কিন্তু থাকলে কোরবানিও আসবে সত্য ভিতরে প্রয়োজন ইসলামে এর কোন প্রয়োজন নেই না রাখার প্রয়োজন আছে না রাখার প্রয়োজন আছে রাখার কোন প্রয়োজন নেই রাখলেন কেন কোরবানী জমা থাকে আরো শাস্তি আছে দুই তিনটা করে আছে বিশটা দৈল দাম ধরলে অনেক টাকা হবে এখন বিশ্বাস করছে না বর্তমানে রূপার দাম হিসেবে পঁচিশ হাজার টাকা মাল পঁচিশ হাজার টাকা যদি এই পার্থকা ওখানে বছর মালটা থাকতে হবে এখানে তিন দিন ওখানে চারটে মাল ধরা হবে এখানে পাঁচটা মাল ধরা হবে প্রয়োজন সামান যদি থাকে করবানি রাজন হয়ে গেছে তাই সে বড় জানোয়ারের এক ভাব নিকভাবে এক ভাব অথবা জানোয়ার বকরি ভেড়া দুম্বা যার বয়স এক পথর হয়ে গেছে যে বকরি ভেড়া এক পথর হয়ে গেছে এটা দিলো হবে এটা সম্পর্কেই আমি শুরুতে আয়াত করেছিলাম আল্লাহ তালাতে ইসরাহিম আল্লাহিল ভিতরে একটা খালি জায়গা আছে খুব অল্প শিখা থাকা গান মহাপত ওই খালি জায়গায় রাখা তাকে খলিল বলা আর্মিতে তাকে খলিল বলা যে কোনো মহব্বতে খিল বলা আল্লা হ ইব্রাহিমকে খলিল উল্লাহ মার এমনে না একজন তাকে অনেক কুরবানি পেশ করছে আল্লাহর কাছে করে মানুষের দাম আল্লাহর হুকুমের সামনে যে যতগুলো কোরবানি পেশ করে আল্লাহ তাকে তার তখন কল্যাণ তিনি আগুনের মধ্যে বললেন রমরুতকে স্বীকার করলেন রমজুত খোদাই দামি করছিল স্বীকার করলেন যে কারণে আগুনে আল্লাহ আবুলকে ফুলের বাগান করে দিল তোমার খোদা টিপু না আমার খোদা জেন্দাও করেন মর্গাও করেন না সেক্রেটার শিশু যখন আছে চার মাস পরে রু দেওয়া চার মাস পরে তিন চিনলা পরে রু দেওয়া তার আগে রু আছে তিনি আবার একটা রুটা নিয়ে যান মোটা মাথাও লাগে বহু রাজা বাচ্চা চলে তাদের জ্ঞান করিবার ব্যাহ কিন দাদাদের তো আলাদা দাদা এটা তো বারো কি করলো যে আমি তো এই লড়টাকে চিন্তা করলাম এই লোকটাকে মুক্তা করলাম তোর কোথা তো আমি তো পারি তো চিন্তা আগেই কি দিল আগে তো চিন্তা দিল মুক্তি দিচ্ছে এইটাতে কেছে আমি একটু মোটা কথা বলতে পারলাম তখন ইব্রাহিম খল্লা বুঝলেন যে এলেকটা কোটা আছে এলে এতক্ষ কথা বললে হবে না এলে মোটা কথাতে বুঝাইতে হবে চিনপাড়ার দ্বিতীয় পৃষ্ঠায় ঘটনা আছে চিনপাড়ার ঠিক আছে আমার খোঁদা পূর্ব দিকে তুমি যদি সোজা হয়ে দেখো তাহলে তুমি পশ্চিম দিকা কবে কিন্তু হইতে পারছো না এদিক তো আমি উঠাইতেছি তো এ পর্যন্ত আমি উঠাইতেছি না তোমার খোঁজা হয়ে কখন দিককে উঠাইছে পশ্চিম দিক থেকে সেটা কইলে আল্লাহ আগে পরিস্থিতি সুদ উঠাবে না তারপর তো কৌবা দরজা বন্ধ হয়ে যাবে কৌবা তরজা বন্ধ হয়ে যাবে কোন কৌবা এরপর আর গরম হবে না কোনো পাসলমান হবে ওটাও গরম যোগ্য হবে কবে এটি কি আল্লাহ ভালো লাগে যদি কোবা তর জন্য বসে আসে বুড়া হয়ে গেলে তো বাড়ে যদি এ আসে বসে আসে সুর পাকুক তারা তোবা করে দিল এই পাকার আগে যদি পড়তে দিন কোর্টে তখন উঠবে কে জানে সন্তাননি তার তোবা প্রবল হবে না তারও রিমান্ড গ্রহণযোগ্য হবে না আগের তো তারা তোবা করছে আগের তো তারা বমিল আছে ওদেরটা ঠিক আছে তর্ক হলো এরা ছেড়ে পানি চলে গেল সেইখান থেকে আর কুর্বানি দিবি বাসাকে রেখে আসতে হল সেই মক্কা ওখানে কোন আবাদ ছিল না সে মক্কায় রেখে আসতে কয়েকটা খেজুর কিছু এই যে কুরবানি এরপরে এই বাচ্চা একটু পাওয়া হয়েছে দশ বারো বছর বয়সের যে মানুষ চলাফেলা করতে পারে খারাপ করবে আল্লাহ স্বপ্নের মধ্যে হুকুম দিলেন তোমারে বাচ্চা আমার জন্য কোরবানি জড়িত এবং নবীদের স্বপ্ন নবীদের স্বপ্ন কিন্তু নবীদের স্বপ্ন অহী আমাদের স্বপ্নের মতো না ছন্দ করা অবকাশ তিনি আল্লাহ নবী চিন্তা করলেন হঠাৎ কলম ছেলেরা কি বুঝছে বাপের উপরে গেল মুশকিল না আগেই কথাবার্তা বলে হ্যাঁ তাকে প্রস্তুত করে নেওয়াটা ভালো মনে মোট সময়ের মধ্যে চেলাফেলা পেটার ফারাপ পরিষ্কার বললেন আমি স্বপ্ন দেখেছি আল্লাহ স্বপ্ন আমি আল্লাহর জন্য তোমাকে জবাই কর্ম মানে স্বপ্নে আমি তোমাকে জবাই করছি লাইতে গাছ রাখুন এই ব্যাপারে তোমার কি বলতো বলো এই ব্যাপারে তোমার কি বলতো কি বলতে চাও ল এই না তোমার ان شاء الله من الصادرين اين اولي بس تبور تستاذ؟ هي عباسي هي في ديرو في داع اي فالما سوما افنك اولا فوقتك داع دسترائز كل فنب كل فنب তিনি মনে করছেন আমার হয়তো করা লাগবে আল্লাহ মানার উপরে আল্লাহটা বলেছেন আমার জন্য চিন্তা করবেন অবশ্যই আপনি ওনাকে পাইবেন ইনশাল আল্লাহ ইনশাল্লাহ লাগাইবে আল্লাহ যদি চায় এটা না লাগাইলে আমার নিজের পড়াই হয়ে যায় দেখেন পড়াই কোন আপনি অবশ্যই আমাকে পাইবেন ভর্যশিলের কথা করলে তো নিজের পড়াই হয়ে যায় সাংঘাতিক দেখা যায় আপনি না আমার আল্লাহর মেহরবানি আমার আল্লাহর মেহরবানি তার কৌশলের তারা একটা সম্ভব এই জন্যে আল্লাহ ছেড়ে দিলেন ইন আল্লাহ ইন মানে যদি শাহ মানে টান আর আল্লাহ মানে আল্লাহ যদি আমার আল্লাহ টান ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল কাতার পাবেন্লাহ সত্তর রুপিয়া এখন যখন বরং ছেলে আরো হাতি জেনা পাওয়া যায় ছেলে ওখানে যাওয়ার পরে কত তিন জায়গায় ইডলিশ রা করলেন মক্ক থেকে মিনায় মিনায় করছে আল্লাহ মিনায় নিয়ে কোরবানি করবানি করা হয়েছিল তো হয় উনি চেষ্টা করছিলেন ওই জায়গাকে স্তৃপি হিসেবে ধরে রাখার জন্য আজ পর্যন্ত ওখানে একটা মসজিদ আছে এই মসজিদের নাম হল মাক্তিদুল কামসা সাবসামানে মাকসিদুলসা দুম্বার মসজিদ ওই জানান থেকে গুম্বা পাঠিয়ে তো বলতেছিলাম নিয়ে আসার সমাজ তিনবার ভোগা দিতে এগিয়েছে জমাই করতে ইড্যুত পাথর মাস জমি দেবে তিন এটা আল্লাহ তাহলে সাথে এত প্রিয় হয়েছে পর্যন্ত জন্য আল্লাহ তাহলা এই পাথর মারাকে বাধ্যতামূলক করে এই পাথর এখানে তো তাকে নিবিধ করা হয় নাই এই তিন জায়গা থেকে পাথর গুলো সরাই নেওয়া এরকম কোন দায়িত্ব কাউকে দেওয়া হয়নি তবে সরাই তো দেখি না পাহাড় পাহার যাওয়া তো পাখি একটু না বললেন যাদের পাথর মারা আল্লাহ চল কবুল হয়ে যায় যাদের হাজার মাতুর হয় আল্লাহর বোলার বিখলগুলো আসমানে উঠে তো আমাদের এই ছড়িয়েছে কোরবানির জানোয়ার খাওয়া যায় গরিবের জানুয়ার খাওয়া পেতো না কোরবানি কিন্তু কোরবানি করতে হতো খাওয়া যায় ছিল কুরবানি করে রেখে রেখে আসত আসনার থেকে আগুন আগুন এসে ওটাকে খেয়ে আর যদি কারো প্রবাহী কোবল না হয় থাকে ওটা পড়ে থাকে গরু ধরলে খেয়ে মানুষে খাইতে পারতো আল্লাহ তালাউম দয়া করতে চাষ কয় তার আগুন আসবে না তোমরা খাইবে এবং তার কোমল না হলে আল্লাহ তাকেও বেজত করে নাই আসির নরি মোহাম্মদ রসুল্লাহ উব্দ তাকেও বেজত করে নেই সব তো সহজে করে থাকতে আগে তো প্রাথটা কবল হয়নি আল্লাহ ইজুত কে রক্ষা করলেন আল্লাহ এই উন্মত করলেন তো বাথন করা হল এখানে জড়াই করতে শুরু করলেন ওই সময় বলেছিল আব্বা আপনি খুবই ভালো করে হাত দিয়ে দেন হয়তো সময় না লাগে এবং আপনি চক্ষু বাই নেবেন আমার চেহারা নজর দয়া এসে যাবে আপনার হাত চলবে না চোখ বেঁধে দেন এমনি আমরা তুলে চালাই যাতে করে আমার চেহারার উপরে আপনার নজর পড়তেই না ইব্রাহিম হামিল্লাহ সব কিছুর চেষ্টা করতেন আল্লাহ হুকুম পুরা করার জন্য চেষ্টা করতেন দবাই হয়ে যাক আল্লাহ পুরা হয়ে যাক তুই দবাই হয়ে যাক সেটা আমরা জান উনি সেটা স্বপ্ন দেখেন উনি যেটা স্বপ্ন দেখতেছিলেন তিন দিন যে একই খবর দেখছেন ওখানে কিন্তু ছিল করতেছে ওখানে পাতা একদিকে দবাই কমপ্লিট এটা কিন্তু একদিনও দেখেন নাই চেষ্টা তখন হয়ে গেছে আল্লাহ চুলির অফ করে সবদিন কাটে এক চুলি কাটল যত সৃষ্টি বললেন তুমি কাক আসমান থেকে আওয়াজ এসে গেল অনা দরি হে ইব্রাহিম তুমি সত্যকে বাস্তবায়ন করে হচ্ছে যেটুকু দেখে দেখানো হয়েছিল বেশি দেখানো হয় নাই দায়িত্ব নেই হবেনি না আল্লাহ বহু বড় পরিষ্কার ছিল নিজের কলেজের টুকরা ছেলেকে তাও বড় বড় ছেলে ওরা তো আজীবন ছেলে ছিল ওনার তো আজীবন কোনো সন্তান ছিল না হাজরার ঘরে তাকে জয় করতে পারা তবদ বড় পরি এদিকে আল্লাহ কি করলেন ইব্রাহের পেছনে আসমান থেকে ডুম্পা পাঠিয়েছিলেন ছিল ওই গুম্বার কারণে ওইখানে যে মস্তিত্ব রয়েছে ওটার নাম মাতৃদুল কাবজ হাতে গেলে মীন মাসনের পূর্ব প্রান্তে ময়দারটা খুব কষ্ট লম্বা ময়দার গুলো পূর্ব কর্ত্রিম লম্বা ছয়কাত থেকে আসছিলেন পশ্চিম প্রান্ত আগে বসছিল পশ্চিম প্রান্ত আগে বসে ওখানে মেনা শুরু হয়েছে আর দবাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব প্রান্তে ওখানেই মসজিদটা পুজোর সব विशेष पर्त बकरी गुम्बा दबा पैसा दिखाई अल्लाह क्यावस्ता खाने वाला अल्लाह के मानने वाला तादे के जो मानूष तेज के पद मालिकुम्बा भेड़ा बकरी बड़ जानवर गोरुट इसबानी के बैठता मूलक कर दी এবং তাদের জন্য নিজের সন্তি সন্তা ঘোষণা করেছিল এই জন্য সাহারায় কেন প্রশ্ন করছিলেন আমরা যে এই দশ দিলহাজ কুর্বানি করি এর হাকি কা থেকে আছে কেন করি বুঝুন এই দলটি ছিলেন সোনাত আদি কমি তোমাদের হাদি ফেতাব সুন্দর আল্লাহ তাকে দিয়ে এটাকে চালু করছে কি কিলা হবে না প্রত্যেকটা দেখি লেখা প্রত্যেকটা পথ কলনীয় ভেড়া ভেড়া কতগুলো আছে এ তো জটলা পাখে অনেকগুলো মিলিয়ে একটা মতো হয়ে আছে জটলা পাখে এবার অনেকগুলো মিলে একটা এটা কি হবে না একটা দাবা হবে না বিপুল সারা তিন মিনার চুপ বিপুল সারা তিন মিনার ওর প্রত্যেকটা চিকন চিকন যে আছে এর আল্লাহ নেগি দান করবেন আচ্ছা চৌত্রিশ টাকা সপ্তাহ ছিল না তার সম্পর্কে আল্লাহ ভাবি বলছেন সেজন্য আমাদের ঈদগার মানি বাকি করে তার জন্য ইজ্জা আশা নিষেধ ইজা না দিলেন এত বড় না সন্মান হয়ে গেল এত কা করা হয়েছে এই ঈশ্বরের বাকিমত্তা বলা হবে কোরবানি করে তিন ভাগ করবেন এক ভাগ নিজ রাখবেন এক ভাগ আল্লাহকে রাজি করার জন্য হাজিয়া দেওয়া হয় বান্দাকে রাজি করার জন্য কিন্তু আল্লাহ বলছেন আমার কোনো বান্দাকে রাজি করা তুমি গায়ের আমাকে দান করার আমাকে রাজি করার চেষ্টাতে যাক আমি খুশি হব তার থেকে ওটাতে বেশি গরিব করবেন দান আত্মীয় করবেন হাতিয়া কিন্তু সব বেশি কোনটাতে হাতিয়াতে সব বেশি দানের থেকে হাতিয়াতে সব এই জন্য দেখেন না লোকেরা যদি মন্ত্রীর কাজ যদি দেয় মন্ত্রী দেয় মা মেয়ের দেয় এখানটা নিতে আল্লাহরে খুশি ফারাচ্ছে আল্লাহর বান্দার খুশি করলে আল্লাহ বেশি খুশি হয়ে যায় আল্লাহ করতে মশলা যে তার থেকে হাতি আছে সব কেউ সবটা নিজে খায় আত্মীয় তো না গরিবরাও না তবুও প্রধানিত সই হয়ে যাবে কারণ এই দানটাকে অজিত করা হয় আরো শুনে থাকেন কিন্তু কোরবানি করতে অমুসলিমকে ওকেও দেওয়া যায় এদের কারো মাথায় থাকলে দেওয়ার থাকে এটা একটা দাওয়াত এটাটা কি দাওয়াত মুসলমানরা এত ভালো তারা ঈদের দিন আমাদেরকে স্মরণ করতে যখন এই রে তাকে দাওয়াত দিবেন তারা একটু উপকার পারবেন অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেলেন তো আপনার জন্য রাস্তা খুলে গেল তাকে একটা কথা বলার দাওয়াত হেক করতে হয় হঠাৎ মানে কোরআনে আছে যে হেকের সাথে দাওয়াত কোরবানির বস্ত দেন অন্য সময় তো ভালো জিনিস হলে দেন দুপা পড়লে তাকে সাহায্য করেন তা পাঠে দাঁড়ান তখন আপনি একটা কথা বললে সে আপনার কথা রক্ষা করেন এইভাবে তাদের কাটা দায়িত্ব হয়ে গেল এটা আদায় হয়ে যাবে এই কোরআন আল্লাহ চাইকো এই যে শনিবার এর পরে শনিবার আসতেছে আরো কিন্তু জরুরি মাথায় আল্লাহ তফিট গেলে সামনের দোয়াতে বলা হবে তো আর শুধু দাওয়া না